পার পেয়ে যাও সম্পর্কে নিয়ামত গুলো সম্পর্কে তোমরা অবশ্যই জিজ্ঞাসিত হবে পুরা সৃষ্টি জগৎ আমাদের কাজে নিয়োজিত করে দিলেন আমাদের দ্বারা যদি আল্লাহ নির্দেশিত কাজগুলো আদায় না হয় আমাদের কোন কাজই হচ্ছে না বাকি আল্লাহ কিছু বন্ধ আল্লাহ এমন রেখেছেন যাদের দ্বারা আল্লাহ হুকুমটা পালিত হচ্ছে পৃথিবীটা আল্লাহ সৃষ্টি এখানে আল্লাহ দুই ধরনের হলো আর এক দল হলো আল্লাহ শত্রু আল্লাহর কাছে গৃহীত আল্লাহ এই শত্রুদের দমনের জন্য আল্লাহ তাল্লাহ আল্লাহ তালার প্রিয় ব্যক্তিদেরকে নির্দেশ দিয়েছেন যে ওদের দমন করে আল্লাহতালার পৃথিবীটাকে শান্ত রাখবে এটাকে শান্তির পরিবেশ এখানে বাস্তবায়ন করবে আল্লাহ শত্রুরা যেন আল্লাহ তালার সৃষ্ট পৃথিবীর বিদ্রোহী গোষ্ঠী তো এই বিদ্রোহী গোষ্ঠীকে দমন করা ছাড়া এই আল্লাহ আল্লাহতালার সৃষ্টি এই দেশের মধ্যে শান্তি আসা করা যায় না আর বর্তমান বাস্তব অবস্থা হলো পুরো পৃথিবীতে বিদ্রোহীরা হইল এখানে ক্ষমতাসীন বড় শক্তির অধিকারী হল বিদ্রোহীরা আর অনুগতরা হলো এই বিদ্রোহীদের অধীনস্থ অথচ অসরিয়তের স্বাভাবিক বিধান ছিল যে অনুগত যারা তারা যদি আপন অবস্থানে স্বস্তিতে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 বৎসরে এক দুইবার হইল বিদ্রোহীদের ঘাঁটিতে কি করা আল্লাহর ফরজটাকে কি করছে তরক করেছে ফরজে কেফায়া এটাকে ফরজে কেফায়া বানানো হয়েছে এই জন্য যেন কোন ভাবেই এটা ছুটতে না পারে যদি যেন কোনোভাবেই না ছুটে যায় একজনে না করলে অন্য জনে যেন করে ফেলে মানে যেই জনের দ্বারা আদায় হয়ে গেলে এই ফরজ দায়িত্ব থেকে অন্য কি হয়ে গেল মুক্ত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 সবার উপর ফরস করে দিয়েছিল যে একজন যদি আদায় না করে অন্যের দ্বারা বেঁচে গেল যে ফরসটার গুরুত্ব এই পর্যায়ে যে কারো কারো আদায় হতেই হবে এটা যেন না থাকে এটা নিশ্চিত করার জন্য আল্লাহ সবার উপর সুনির্দিষ্ট পর্যায়ের হবে চূড়ান্ত পর্যায়ে কেফায়ার গুরুত্বটা আহমিদ এবং ফর্জে কেফায়া পরিত্যাগের ভয়াবহতা অনেক মারাত্মক পর যে আইন ছুটে যাওয়া এত মারাত্মক না যাওয়া সাংঘাতিক দুর্ঘটনা মারাত্মক বিষয় একটা যে পুরা উন্মত এর মধ্যে এমন কোন ফর্দ পাওয়া গেল না যে দ্বারা কাজটা কি হবে আদায় হবে অথচ সবাই যাওয়ার প্রয়োজন ছিল না কিছু সংখ্যক গেলেই কি হয়ে যেত আদায় হয়ে যেত এই কিছু সংখ্যক ও পুরো উন্নতের মধ্যে পাওয়া গেল না যতক্ষণ পর্যন্ত আলা কদ কিফায় যথেষ্ট পরিমানে কিনা হয় আদায় না হয় সবাই কি থাকে গুনাঘার থেকে যায় এই গুণাহে লিপ্ত আমরা দিন যাব তাহলে উম্মতে কিভাবে সমৃদ্ধ হবে কিভাবে আল্লাহ রব আলিনের ফরজ তরক করে সে সফলতা পেতে পারে ফরজ সবার এটা কি হয়ে তরক হয়ে আসে না আল্লাহর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 সহলতা তো তখন আসবে যখন যথেষ্ট অন্যদের কি হবে পর্যন্ত মানে এই ফরজ আদায় যতটুকু কাজ করলে হবে ততটুকু কাজে জড়িত না হবে ততক্ষণ পর্যন্ত জাহিরি সফলতা কি করবে না আসবে না জাহির না আসলো।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 চেষ্টা করতে হবে যে একটা অস্থিরতা থাকে যে জাহিরি সফলতার তো বাহ্যিক কোন আশা দেখা যায় না তাহলে এই কাজের মধ্যে জড়িত হয়ে আমাদের লাভ কি কারণ আমরা গুটিগত জড়িত হইলাম পুরোম এখনো জড়িত হয়নি তাহলে আমাদের এই সময়টা এই ক্ষেত্রে আমাদের যুক্তি যেহেতু আমার গুটি কতকের তৎপরতার দ্বারা জিনিসটা কি হবে না পরিপূর্ণ আয়ত্তা আসবে যেটা সফলতায় আমরা পুজতে পারবো না এই বিষয়টা আয়ত্তে আসবে না এই বিষয়টা আদায় হবে না আল্লাহর পথে তুমি যুদ্ধ করো নিজেকে ছাড়া আর কাউকে তুমি বাধিত করতে পারো না এটা শুধু নিজের ব্যাপারে তুমি কি বাস্তবায়ন করতে পারো অন্যের উপরে বাস্তবায়ন করতে পারবি আরেক দিনে যুদ্ধ করতে চায় না তাকে কি আমি কি করতে পারবো তার যুদ্ধটা আমি আদায় করে দিতে পারবো নিজের টুকু তুমি কি করতে তুমি কি করুকালা নিজেকে কাউকে তুমি বাধ্য করতে পারো না তাহলে তুমি নিজেকেই বাধ্য করো এবং কি করো আল্লাহর পথে করো জিহাদ করো একা যদি ফিতাল করা হয় তাহলে তো সফলতা আসবে না তারপর উৎসাহ একা সফলতা আসবে না একা সফলতা আসবে না কাজ ছেড়ে দিবে তুমি না কি করতে থাকবে উৎসাহ কাজ করতে থাকবে আর এ কাজের সাথে অন্যদেরকে জড়িত করতে থাকবে যে তোমরা যখন নাকি বিভিন্ন ধরনের সন্দেহজনক বেচা কিনা শুরু করে দিবে আর জমি জামা ফসল ফলা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 তাকে ভাষায় আল্লাহ কমল ফাঁসে একটা কাজ তো হলো কি করা নিজের যতটুকু শাদ্দ তত ততটুকু দিয়ে জড়িত হয়ে যাওয়া দিয়ে জড়িত হয়ে যাওয়া করে আল্লাহর পথে যুদ্ধ করে নিজের জান এবং কি মাল দিয়ে জান আগে দেয় না মাল আগে দেয় যেখানে আলোচনা করছেন সেখানে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 প্রস্তুত না হবে এখানে কি প্রস্তুত হবে না এই জন্য প্রথম শ্রেণী হলো মাল দেওয়া দ্বিতীয় শ্রেণী হলো কি দ্বিতীয় শ্রেণীর পরা উন্নত আরো কঠিন কিন্তু সেই পরা পারবে কখন প্রথম শ্রেণীতে সে কি হয় উত্তীর্ণ হয় প্রথম শ্রেণীতে উত্তীর্ণবাস যজ বা রাখা কিন্তু এখানে জন্য কোন ব্যয় করা নেই আসলে এটা তার সঠিক কিনা জজ না কারণ তার সুযোগ ছিল না সুযোগ ছিল না ছিল অংশগ্রহণ করছেন প্রথম মালের দান পরে কি তারা নিজেদের যান নিয়ে বেড়ে যান নেই তবুকে মাল দিচ্ছেন সবাই পরে আবার নিজেরাও কেছেন বের হবে জাহিরি সফলতা কি আসবে এটা আল্লা পাখের নিয়ম যে সাধারণ জনগণকে অপেক্ষা করে ব্যক্তি বিশেষ গুটি কত লোক চূড়ান্ত সফলতায় কি করতে নিজের সাহায্য দিয়ে আর মুমেনদের কে দিয়ে মুমেনদের কে দিয়ে তা আল্লাহর সাহায্য এর স্থলে সঙ্গে নিবে আর বাস্তবে বর্তমানে যুদ্ধের যে অবস্থা সারা পৃথিবীতে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 যে মুর একটা দল কেয়ামত পর্যন্ত হকের জন্য লড়তে থাকবে এক তো পুরা পৃথিবীর বাস্তবতায় ফর যেফায় যে দিন থেকে কি হয়ে গেছে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 দিনের অন্যান্য বিধানগুলো সেই পরিমাণ ঝুঁকির মধ্যে এবং আগ্রাসনের মধ্যে কি হবে নামাজ হয় সেটাও ধসিয়ে দেওয়া হবে এখন আসলে বাস্তবতাটা হলো যে দল কাজ করতেছে তারা আল্লাহ দেওয়া সাহায্যে আল্লাহর যে তাকুইনি বিধান ছিল সৃষ্টিগত যে বিধান আল্লাহ তালা রাখছেন যে যেবাব যদি গৃহীত হয় তাহলে এর ফল আল্লাহতালা কি করেন দিয়ে থাকেন এই আসবাবটা কাফের গ্রহণ করলেও ফল দেন আর বোমেনে গ্রহণ করলো কি দেন ফল দেন এখন যারা মাঠে আছে বিশ্ব বিশ্বকুফুর মোকাবেলায় যারা মাঠে আছে। তাদের শক্তি না কেন। শত্রুপক্ষের তুলনায় তাদের সামর্থ্য এবং শক্তিকে কে তুলনাও করা চলে না তারপরও আল্লাহর ইচ্ছাই তারা বাস্তবসম্মত নিজেদের অভিজ্ঞতা লব্ধ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 আসলে এখানের কাজগুলোর গুলোর ধরন হইল এটা এখানে দেহাদের কাজের ক্ষেত্রেও ছোট ছোট কাজ হচ্ছে দেখার মতো না কোনো নগণ্য আল্লাহ আল্লাহ বরকত দিয়ে যে নাকি আল্লাহর দিকে এক আর যে এক হাত আল্লাহ এক বাঘ আল্লাহ হেঁটে আসে আল্লাহ তার দিকে কি করেন দৌড়িয়ে আসে আসলে এখানের কাজগুলি হলো এমনই যে আসলে এই কাজগুলো করে দিচ্ছেন না আল্লাহ বন্দা শুধু ওই চা বিটা কি করে দিল চার দিয়ে দিলো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 করেছেন যারা তাদের এই পরিকল্পনাটা তারা দিক শত্রুকে এই জন্য তাদের আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার প্রচেষ্টাটা আসলে এই দিক নির্দেশনা তারা দেওয়া এর জন্য তারা কি খুব ধর্মীয় বিষয়ে এখন করে। নির্ভরযোগ্য মনে করে তাহলে উম্মত কে কাজের সাথে জড়িত করতে হইলে আলে মুলামাকে কি করতে হবে জড়িত করতে হবে কারণ এখন কাজের যে কৌশল গেরিদা যুদ্ধের যে কৌশল কারণ অপর পক্ষের শক্তিটা হলো বিশাল শক্তি সেই শক্তির মোকাবিলায় মুখ মুখে যদি আমি তাহলে সে এক কামানের গোলা কি শেষ করে দিব তারপরে তাদের কাছে কামান আছে ড্রোন আছে এই জন্য আসলে উন্মত জড়িত করতে হইলে কাদের জড়িত করতে হবে ও আমাদেরকে জড়িত করতে হবে কারণ সাধারণ জনগণ ওলামাদের কথাটা কি করে শুনে এখন আমাদের অবস্থাটা অনেকের নির্বুদ্ধার কারণে যার কারণে ওলামা এ আমার বিরোধী হতে গিয়ে আমি যে আদর্শ নিয়ে দাঁড়িয়েছিলাম সেই আদর্শের কি হয়ে পড়ছে বিরোধী হয়েছে এটা এখানে যে শুধু ওলামা এ দোষ সেটা আমি নিজে সংশোধন হওয়ার চেষ্টা করবো এই ভুলটা আমাদের দ্বারা হয় যে আমি হক বুঝেছি তো আমি হক বলে ফেলব যারা হকটাকে বলতেছে না বা হকটাকে করতেছে না তাদেরকে আনন্দ করব। তাদের ব্যাপারে এই কথা সেই কথা বলবো না আদায়ের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে কিসের ভাষায় কঠিন ভাষায় সহজ সহজ ভাষায় সহজ বলতে শুধু সব ভাষা সহজ এটা না সহজ বলতে তাদের সাথে আচরণটা সহজ ভাষায় কথা বলা আচরণ কি করা আপনি কি করেন বিছিয়েছেন পাখি পর যেমন জুমেন বিছিয়ে দেয় তার বিনয় প্রকাশের জন্য আবদার প্রকাশের জন্য এইভাবে আপনি মোমেনদের জন্য কি করেন আল্লাহ আপনাকে সহায়তা করছেন নিজের সহায়তা দিয়ে আর মোমেনদেরকে দিয়ে তাহলে আল্লাহ আল্লাহ সহায়তার সাথে আরেকটা সহায়তার কথা উল্লেখ করছেন সেটা কি মোমেনদের যে এই আল্লাহ আল্লাহ সহায়তা আল্লাহ সহায়তা পেতে হলে কাদের সহায়তা লাগবে মোমেনদের সহায়তা লাগবে এখন মোমেনদেরকে সংযুক্ত করতে হলে ওলামাদেরকে কি করতে হবে সংযুক্ত করতে হবে আর বলব তাহলে আলেমরা কাজের সাথে আমার এই সমস্ত গালির ভয়ে তাড়াতাড়ি কাজের সাথে জুড়ে যাবে কিন্তু আমাদের কাজ তো এমনই হচ্ছে এই ধরনের লঙ্ঘন করার ভুলের সেই বৃত্তি হয় এই জন্য যদি মূল বিষয়টা আমরা বুঝে থাকি বর্তমান পৃথিবীর যে বাস্তবতা এই বাস্তবতায় অন্যান্য ফরজে ফায়াও আছে আরো শিক্ষা দেওয়া তারপরে অবকাশ থাকে না আর বর্তমান পৃথিবীতে ফর্জে ক্যাফায়ের কোন স্তর আর নেই আছে মুসলিমরা নিরাপদ কোথাও আক্রান্ত না এমন মুসলিমদের ভূখণ্ড যেটা ইসলামের শাসনের অধীনে ছিল সেটা অবস্থায় মুসলিমরা কোথাও আক্রান্ত নাই সব জায়গায় পরিষ্কার ঘোষণা যে আক্রান্তদের জন্য তোমরা কি করো যুদ্ধ করতে আছে সেই খবর আমাদের নেই তারপর আক্রান্ত অবস্থায় নিয়ে আনা হ্যাঁ হেকমত মানি দলিল বিজ্ঞ ব্যক্তি আলিম ব্যক্তি পন্ডিত ব্যক্তি এদেরকে বুঝাবে। আয়াত মহকাম আতুন হাসান আর সুন্দর ওয়াজ দিয়ে কণ্ঠ ভালো শ্রোতারা বুঝতে সহজ জান্ন জাহান নামের আলোচনা এই সুন্দর ওয়াজ দিয়ে মানুষদের কে কি করবে ডাকবে তিন নাম্বার হইলো যেহেতু জেহাদ ফরস তাহলে কিসের দিকে তাইলে তার সাথে উত্তম তর্ক করো তাকে নিন্দা করে ঘৃণিত বানিয়ে তার দিলের উপর আঘাত করে তার কোন একটা শারীরিক প্রতিবন্ধকতা থাকলে সেটাকে তুচ্ছতাচ্ছিল্ল করে অবজ্ঞা করলে আহসানের দেওয়া রীতি যদি অবলম্বন করা যায় দাওয়াতের ক্ষেত্রে আরেকটা বড় গুণ হইলো নিজের ভিতরে দরদ থাকা লাল সম্ভবত আপনি ধ্বংস করে ফেলবেন আল্লাহ আপনি কিসের উপক্রম হয়ে পড়েছেন নিজেকে যেন ধ্বংস আপনি করে দিবেন আসলে আমাদের বিষয়টা বুঝতে হবে দাওয়াতের ব্যাপারে পারস্পরিক এরপরে কেউ যদি বিরোধিতা করে তারটা সে আল্লাহর কাছে জবাব দিবে আমার দেখতে হবে তাকে সে যদি একেবারে কুফুরিতেও লিপ্ত হয় হত্যার উপযোগী হয় তারপরে তার ব্যাপারে কোন পদক্ষেপটা উপকারী কোন দিক হয় ব্যক্তিগত ক্ষেত্রে তাহলে দাওয়াতের ক্ষেত্রে কি করা যাবে না ত্রুটি করা যাবে না ব্যক্তিগত ক্ষেত্রে যে কাজটা ছিল সেটাকে ত্রুটি যুক্ত শেষ করতে হবে দাওয়া ভাতের য নৌকা ফেরার আছে তারপরে তার সাথে নরম ভাষায় কথা বলার জন্য বলা হয়েছে এটা হলো দাওয়াতের ওসুর দাওয়াত দিবে কিভাবে নম্রতার সাথে এখানে কটো রোহা যাবে না যারা বিরোধিতা করে যদি হত্যা করতেন তাহলে এটা কি অনর্থকি ভাবে হত্যা করা হইতো না যথাযথ ব্যক্তিটাকে হত্যা করা হইত যত ন্যায়সঙ্গ হত্যা তাকে করেন নাই কাফের ঘোষণা দেন এই দুই কারণে একটা কারণ হইলো যে মানুষ হত্যা করে ফেললে এটা দেখবে যে আমি হত্যা করে ফেলেছি কি কারণে করেছি সেটা দেখবে নাসু বলবে না যে মুহাম্মদ নিজের লোকদেরকে কি করে হত্যা করে এই জন্য আবদুল্লাহ কি কারণে হত্যা করেন কাফের ফটোয়াদের নেই ঘোষণা নেই মনে হয়েছিল না আসলে তো যাচ্ছেন যে সে আসলে মুসলমান না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 আমরা গান বন্ধ করি এক তো নিজের সময় নষ্ট হবে দ্বিতীয়ত এদের খাটি বক্তবৃন্দ যারা আছে এরা আমাদের থেকে আরো কি যাবে দূরে চলে যাবে সরে একটা বিশাল অংশ এটা আমাদের হাতের নাগালে বাইরেই না শুধু শরিয়তের বিধান লঙ্ঘনে লিপ্ত হয়ে থাকতেছে এই এদেরকে এইভাবে বিভ্রান্ত হওয়ার সুযোগটা আমার দাওয়াতের করার কারণে বর্ষালা দিই কিন্তু দাওয়াত দিতে হবে দাওয়াতের কিছু অনুযায়ী দাওয়াত দিব কিসের খাবারের নামাজের না কিসের জিহাদের নামাজের কোন দাওয়াত নাই নামাজের দাওয়াত হইলো আজানে কেমন সাথে রসুল যে আচরণ করছেন কমপক্ষে এই আচরণটা তো আমাদের প্রতিপক্ষ সাথে আমরা করতে পারবো না পারবো না আর একটা কারণ ছিল যে আবদুল্লাহ নৌ ভাইয়ের অনুসারী অনেক লোক ছিল হত্যা এখন আমাদের প্রতিপক্ষ যে সমস্ত বড় ব্যক্তিরা আছে আমরা যদি এদের সমালোচনা করি তাহলে এদের হাজার হাজার লাখ লাখ ভক্ত আছে তারা আমার কাছে আসবে না দূরে সরবে এজন্য তাদের কোন সরাসরি দুশ্চর্চা করা যাবে না বরং মূল বিষয়টা সাধারণের অপকর্মাচ্ছিল্য করে বা গৃহীত বা নেয়া সমাধান দেওয়া যাবে না বরং তাদের যে ভুল পদক্ষেপটা ভুল মশলাটা ভুল সিদ্ধান্তটা সেইটা কি করা দেওয়া হবে দলিলা দিল্লা দিয়ে ভুল প্রমাণিত কারণ তাদের যে হাজার হাজার লাখ লাখ অনুসারী আছে তখন তারা কি যাবে বিগ্রে যাবে সে যদি একটা কথা বলে তাইলে আমাদের আমাদের বিরুদ্ধে বলে তাহলে আমাদের বিরুদ্ধে তার কথাটাকে লোকের গ্রহণ করবে আমরা যদি শত বছর চেষ্টা করি এবং পরে তার বিরুদ্ধে একটা কথা বলি তারা অন্যায় করে পরিষ্কার সেটার কি করে দেব দাদ্লা দিয়ে মানুষ প্রকাশিত করে দেবো তাহলে তার বক্তরাও যখন দেখবে যে তার মধ্যে এই গুণগুলি কি আছে মানে বদগুণ গুলি আছে তখন তারা সরে যাবে থেকে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 যে কোন কাজের উপর ফরজ না এটা যেখানে আছে সবার উপর ফরজ সবার উপর কি সে দৌবন্দি হোক সে বেরোভি হোক সে চরমাই হোক সে স্তৃত থাকবো সবার মধ্যে এরা কারো এই সমস্ত দল যেগুলো বলা যে এদের বাণীর উদ্দেশ্য ছিল দল গঠনের যে অদ্দুর দল গঠন করে দলের ভিতরে গোল পাকা থাকি এটা না ইসলামকে বিজয়ী করা আর কুফুরি কেস্ত করা তাদের বিষয়টা আমাদের করণীয় নিজেরাই নির্ধারণ করি যে আসলে কিভাবে আমরা কাজগুলি করতেছি আর আসলে কিভাবে করা দরকার পাগল হয়ে যাওয়া দরকার কাজের জন্য এরপরে কলেজ না সামর্থ্য আছে প্রত্যেকেরই এখন মাদ্রাসা খুলে দেওয়া দরকার কারণ লোকগুলিকে পড়া দিতে পারলে এটা একটা তাঁচির কী হবে সবার মধ্যেই হবে আর্থিক যে বিষয়টা মাদ্রাসা তবলিগ বা বিভিন্ন সব কিছু আসলে মূল এগুলির সুরক্ষার ব্যবস্থা হলো দফা প্রতিহত করা তাই না এইগুলি সুরক্ষিত থাকবে প্রতিহত ব্যবস্থা কি থাকলে ঠিক থাকলে তারা এখনো শেষ করে গ্রাস করে নেই বা সবকিছু শেষ করে নাই তারা আর আল্লাহ সেই তন কত হাত কুমা মসজিদ মাদ্রাসা খানকা এগুলি যদি দিন হয়ে থাকে তাহলে এগুলির বিরুদ্ধে তো খেতাল করার কথা এখন তো সরাসরি খেতে করতেছে না বরং অনেক ক্ষেত্রে আরো মসজিদ দেয় দেখ না তাহলে এই কারণে যে কিছু মানুষ তাদের মোকাবিলায় যেগুলো তাদের মোকাবেলা করতেছে কাবু করে সরতে পারে না এখন যদি আরো বড় ধরতে চায় এই ছোটটাকেই তারা কি করতে পারতেছেনা না দিন কম না একেবারে এদেরকে কাবু করতে পারতেছে না হাতের কবজার মুঠির ভিতরে নিতে পারতেছে না যদি আরো বেশি জন ধরে তাহলে কি হাতের মুঠির ভিতরে নিতে পারবো এই জন্য করেন ইতিহাস না বলে না বাস্তবতা এটা না তাহলে এই গুলির সুরক্ষা হলো দেখাটা যে হাতটা এই গুলি মোকাদ্দটা মোকাদ্দ ঠিক রেখে নামাজটাকে পরে গিয়ে কি করছেন আদায় করছেন তো এটা শুধু সাথে খাস না কার সাথে না সকলের সাথে যে যে কেউ জন্য দেখাটা মুখান সাময়িক ভাবে দেখার সাথে কি করবে তাহলে সব মসজিদ রেখে কি যুদ্ধের মধ্যে নেমে যাবে যদি নেমে যেত ওয়ান টু এর ব্যাপার ছিল তারা কেয়া যাবে জয় হে যেত না অল্প কিছু মানুষ নামছে অল্প কিছু মানুষ নিজেদের দায়িত্ব দেয়ের তাদের কারণে আল্লাহর ধরার থেকে মুক্তি পাবে আর তারা দল কিনা আপনি দেখেন জাহিরি সফলতা গুলি কি মক্কা বিজয়ের পরে আসছে না আগে আসছে মক্কা বিজয়ের পরে পরে বিশাল অঞ্চল ইসলামিক ভূখণ্ডের অন্তর্ভুক্ত হইতেছে লাখ লাখ মানুষ মুসলমান হইতেছে ওই সফলতা সংযুক্ত কিসের সাথে পরের কাজের সাথে না তাহলে আর কি সবটা পাবে না হাজার হাজার মানুষ যে তাদের হাতে মুসলমান হয়েছে লাখ লাখ মানুষটা বিজিত হওয়ার সবটা তারা পাবে না তারা তো পাবে কারণ তারা তাদেরই তো তারা মুসলমান কিন্তু এর আগে যারা মোকের আগে যারা যুদ্ধ করছে তাদের সিলেই তো তার মানে তাদের দ্বারা তো সরাসরি মুসলমান হয়নি কিন্তু মর্যাদা না আর এই বিষয়টাই তো ধীরে ধীরে বাড়তে পারতে বাড়তে পারতে এক সময় মাস দেড় পর্যন্ত পচবে তাই না কারণ এটাই এক সময় পাবে তাইলে এখন যারা কঠিন সময়ের মধ্যে জড়িত আছে এদের মর্যাদা বেশি না যারা ওই সময়ের মধ্যে যে সময় সারা পৃথিবীর একটা কাপেরও থাকবে না সব মানে এখন আলাদা মর্যাদা বেশি মর্যাদার সময়টার মধ্যে আমাদেরকে আল্লাহ ফাঁকা রাখছে আরো আগে রাখেন নাই আরো আগে রাখলে আরো বেশি মর্যাদা পাওয়া যেত কিন্তু আরো আগে যদি থাকতাম সহ্য করতে পারতাম না রাস্তা ছেড়ে দিতাম এখনো তো আমরা আর আগে যদি না এখন তো একটা আলহামদুলিল্লাহ হয়তো এটা চূড়ান্ত পর্যায়ে কি হবে বিজয়ী কিন্তু এই আর আগে দুই সালের পর থেকে টোয়েন্টিওয়ার পর থেকে কারো ছিল যে কি করতে পারবে কোনো সফলতার মুখ দেখা যাবে কখনো কিন্তু আল্লাহ আল্লাহ বাস্তবতা আল্লাহ জিনিসগুলি পড়তে হবে অধ্যয়ন করতে হবে কাজের তরিকাটা বুঝতে হবে তরিকা বোঝা ছাড়া যদি আমি কাজ করতে যাই দেখা যায় অনেক সময় উল্টা কাজের দ্বারা বরং কাজের উপকার হওয়ার পরিবর্তে ক্ষতি বেশি হয়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 বাজার থেকে কিনে কাপড় কিনে এনে দর্জির কাছে কাপড় পরবেন না টেক্সটাইল মিল দিবেন আপনার একটা পাঞ্জাবের দরকার হ্যাঁ স্বাভাবিক বাজার থেকে প্রস্তুত জিনিসটার সাথে নিজের মেধা খাটায় এটাকে ব্যবহার আমরা করি এখানেও বুদ্ধিমত্তা হইলো যেটা প্রস্তুত হয়ে আছে এবং সফল ভাবে অগ্রসর হইতেছে এটাকে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 এই এটা সব দলের সাথে আমরা সবাই সমান সেই পয়েন্ট নিয়ে তাদের সাথে আলোচনা এর চেয়ে পয়েন্ট নিয়ে আলোচনার কিনে প্রয়োজন নিয়ে আলোচনা করলে বিশৃঙ্খলা শুধু কি হবে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 এটা আমরা কোন খাস গ্রুপের সাথে জমাতের সাথে না যে আলতের হাব আমি কেমন আমার মানে সব জামাতের থেকে আমাদের নিতে হবে লোক হবে সবাই আমার ভাই যদি এদের উপর নামাজ ফরজে তাহলে জেহাদি ফরজ ফরজ নামাজ ফরজ হওয়ার মতো ইমান যার আছে সে মোমেন তার কিসের দাওয়াত দেওয়া যাবে জাহাদের দেওয়া যাবে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 সময় আমার কিসের জন্য বরাদ্দ জেহাদের জন্য কারণ এখানে সবচেয়ে প্রয়োজন হইলো জেহাদের কাজের কারণ এটা সব সবকিছুর উপর মোকাদ্দম হয়ে যায় এটা হয়ে আছে এখন না তাহলে আমি অবকাশ পাইলাম কোথায় অবকাশ পাইছি এখান থেকে যে এই প্রতিষ্ঠান গুলোকে এই জিনিসগুলো ব্যবহার করবো আল্লাহ পাকি দিবেন মাজগুলো আমাকে গণ্য করবে কাজগুলো যথাযথ ভাবে নিজেদের আঞ্জাম দেওয়ার পরে আল্লাহর থেকে কি আশা করা যায় মাফির আশা করা যায় যথেষ্ট পরিবহন আমার দ্বারা হবেন হবে সবাইকে জড়িত করতে হবে আর সবাই যেদিন হবে আমভাবে যে জনগণ হইল পানির মতো জন্য পানি যেমন গিরিলামিদের জন্য জনগণ হলো তেমন এদেরকে সাথে নেওয়ার আগ পর্যন্ত কে আসবে বিজয় আসবে না এই জন্য এদেরকে সাথে নিতে হবে যে কৌশলে বরণ করুক সার দিতে হইলে সার দিতে হবে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 কি করবে প্রাথমিক প্রশিক্ষণ এটি এই প্রশিক্ষণটা ছাড়া আমার কর্মী হতেও পারবে না পারবে নামাজ কালাম শিখতে হবে না হবে না আত্মসুদ্ধি লাগবে না তে সবগুলি হলো আমার পূর্ব প্রস্তুতি আরেকটা হইলো আবার কি ঢাক এই অর্থে আমি তাহলে তুমি সে বুঝ করে ফাঁসিকে এইগুলি বেশি ফিরিয়ে থাকলে আল্লাহ ফাঁসেকদের করেন না হাজার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 দিনের এই আবাদতানি মসজিদ যা কিছু আছে এই তৎপরতা পথে বাধা হয় তাহলে আর যদি এগুলি সহায়ক হয় তাহলে এইগুলি কি এই আমার ফরজ আদায় হচ্ছে এখানে থেকে আমার কি হচ্ছে আলহামদুলিল্লাহ ফরজাদাই হচ্ছে আশা করি আল্লাহ তালা আমাকে ক্ষমা তে আসলে কাজটা সহজ না কঠিন আমার এই জায়গায় স্কুল কলেজগুলি বন্ধ এখন মাদ্রসা খুললেই মাদ্রাসা মধ্যে ছাত্র পাওয়া যায় এই এই সময়টার মধ্যে কারণ এইটা এরাই তো উন্নতের অংশ এদেরকে আমি যদি একদিনের জন্য মাদ্রাসায় আনতে তারপর একটা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 এবং ছাত্র জমা করে পরামর্শের কাছে আমরা এই দেশের সিংহ লোক রে আমরা মাদ্রাসার কি বানায় ফেলবো সাথী বানায় ফেলব পারতো কি করতে পারতেন এখন এখন একটা কি ছিল সুযোগ ছিল কারণ এখন বেকার পড়ালেখার ছাত্রগুলি সবগুলো কি লেখাপড়া কিন্তু এই বিষয়গুলিকে আমরা কিসের জন্য কি করতে পারি জেহাদের পথে কাজে লাগাইতে পারি আলতায়াতাল আসলে মসজিদ মাদারস মসজিদ না শুধু মসজিদুল কারিম না জামিউল কারিম জামিউল কারিম তুই আসলে এটাও কিনা মসজিদুল হারাম নির্মাণের সমপর্যায় মসজিদুল হারামের নির্মাণটাও যেহাদের কিনা সমপর্যায়ে কিসের পক্ষ থেকে যে আসলে কাজের আমাদের জন্য এখানেই কাজ আমাদের জন্য আমি আফগানিস্তানে গিয়া খুরাস্তানে গিয়া সেখানে সেটাই হইতে পারবো না ওই সাহসিকতা আমার নাই ওই অভিজ্ঞতা আমার নাই যে আমি আসতে তাহলে আমার এখান থেকে কাজ হলো সাপোর্ট দেওয়া সাপোর্টটা তৎপর তাহলে আমি বৃদ্ধি সেখানে তার কাজ হলো কাজ আঞ্জাম দেওয়া সে দিবে কাজ আঞ্জাম যে কাজে তারা সাপোর্ট দেওয়ার জন্য সময় বেশি হইতেছে আমি আসলে আপনার মূল বিষয়টা ঘুম বিষয়টা বোঝাই চেষ্টা করতেছি আসলে আমাদের কাজটা কি তার আপন আপন জায়গায় থেকে কাজের সাথে কি হয়ে যাবে শরীর হয়ে যাবে সবাই জায়গা পাল্টায় একেবারে সবকিছু তস তস করে শরীর খেতে পারবে পাল্টা গেলে ধরে ফেলবে না ধরে ফেলবে না ওদের প্রযুক্তি কৌশল অনেক উন্নত হয়ে আছে যথাযথভাবে কাজের মধ্যে জড়িত হওয়ার এখানে থেকেই এখন একটা কঠিন অবস্থা এই কঠিন অবস্থায় আমরা শরীর হইতে পারলে অনেক বড় মর্যাদা ইনশালা পেয়ে যাবো যেমন আরো সহজ হয়ে যাবে বিজয় হয়ে যাবে ধরে ধরে মর্যাদার সময় মধ্যে গ্রহণ করব না আরো অপেক্ষা করব মর্যাদার সময় এখন যদি গ্রহণ না করতে পারি পরে করতে পারবো যেটার কোন গ্যারান্টি আছে এই জন্য এই আক্ষেপ করার নাই যে আমরা আগে কেন হইলাম না আগে আগে হইলে ধরে রাখতে পারতাম না বিপদের চাপে দিতাম তাহলে সে ভবিষ্যৎটা কেউ করতে পারে না মূল্যায়ন করতে হবে নগদ সময়টাকে না ভবিষ্যতের ভবিষ্যতে গিয়া কাজ করতে পারবো এখন পারবো গিয়া কাজ করতে পারবো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 আমাদের এই যে সামনে সারা ধরনের ছোটা ছাড়া সামান্য কিছু তৎপরতা দৌড় দৌড়ি হচ্ছে আসছে যে আধা হাত গ্রস আল্লাহ তালা এক হাতক রসানা এটা আসলে আল্লাহ বাস্তবচিত্র জানি এটাই হচ্ছে